মোটামুটি তেত্রিশ চৌত্রিশ উনিশশো তেত্রিশ চৌত্রিশ তাই না আর বিদ্রোহী নেতা বলুন ওই চীনা নাটক আপনি সেই চিনে মেয়ে সাজতেন তারপর ছেড়ে দিলেন কেন ধীরে bringing... ধীরে <coughs> <thatgod> আর আমি কখন ভাঙি কখন গড়ি ঠিক বিখ্যাত কর্ণাটু করেন চন্দ্রগুপ্তের একটা গান আছে যদি তাতে কিন্তু আপনি উর্বশীর হ্যাঁ হ্যাঁ ওগার গুলো আপনি গিয়েছিলেন ওই যে সরজিবালা অভিনয় করেছে তার আছে সেখানে লেখা এবং তিনি বিখ্যাত নাচিয়েছিলেন তিনি যায় তখন কে লিপ মুভমেন্ট করেছে না উনি বলছে বললেন আপনি যে ওটা জিজ্ঞেস করলে জানা যায় তবে আমরা এরকম করব প্রোগ্রামটা সরজবালার সঙ্গে ভালো নর সুন্দরী যেমন আঙুর বেলা তেমনি ইন্দু বালাও তেমনি এইসব গলা ডিস্কুলো হয়ে গেল একরকম মানে কি ওই একটু মোটা করে দিলে এই যে হয়ে যাবে আচ্ছা এটা হলো চন্দ্রগুপ্ত সকল ব্যথার বেঁধে কোন ভূমিকায় করতে । হ্যাঁ সুখে ভি হই তুমি তুকে Let's go. pero But... ami robo aso omke tomaro yare janki e khobon beshar sehi prangi oi berey ro que que era pagi vamos gastar aquela luz existe segundo online segundo da aqui já eu já vou checar se o outro lado aqui হ্যাঁ সাজাহানি সাজাহানি পেয়ারা করেছেন তো আপনি সাজাহানি আপনি পেয়ারা করেছেন না সাজাহানি উম <laughs> তো আপনি ওই মেয়েটা চাট খেয়ে একদম বন্ধ হয়ে গেছে অনেক গান করিয়েছি ভেঙে যাওয়ার ভয় আগুলো তো আমার না সব আমি তো ভয় কাটা আমার আজকে এত আমরা জানিয়েছি সবই নাটকের গান আমি সারা সকাল কি বসে সাঁজের মালা গেছে উনিশশো উনিশ <laughs> <laughs> <laughs> <laughs> সে গোল্ডেন ডিস মানে সবচেয়ে যাদের বেশি বিক্রি তাদের মধ্যে উনি ছিলেন আপনার মনে আছে একটা কবিতা ছিল ওরে মাঝি তরি হতা বাঁধব না আজকে সাঁজে এটা কিন্তু উনি রেকর্ড করে গানটা গানটাকে পপুলারাইজ করেন তার আগে কুমুদ্রঞ্জন মল্লিকের নামও কেউ জানতেন না এবং এই রেকর্ড কবিতাটার কথা জানতেন না উনি সুর কে দিয়েছিলেন মনে আছে কুড়ি কাপ চা আসানো আর তার মধ্যে চারটা চিনি ছাড়া আনতে পালিত বলাটা আমার অন্যায় হয়েছে নিজের ছেলের মতন বরাবর আছে না এটা আমি মাপ চেয়ে নিচ্ছে এটা আমার অন্যায় হয়েছে এটা একটু कदो तुम्हारी तुम्हारी ये पाले पाड़ तक ही चलो क्यों गोलमाल होयचलो की जान चलो हां সেটা জানতে চাই জানতাম রবীন্দ্রসঙ্গীত আছে কিছু তো রবীন্দ্রসঙ্গীত না বলে হ্যাঁ কেন আমার লেখা আছে জংলা অনেক রেকর্ডে জংলা কথাটা পেয়েছি আমরা সেই রেকর্ড খানি আমার কাছ থেকে নিয়ে গেল আর আমার একখানে ফটো নিয়ে গেল আচ্ছা আপনি ওই একটু গান দু একটা শোনান যেটা নিজের সুর করা গান নাটক ছাড়া যে আপনি রেকর্ড করলেন একখানা একটা শোনান যে কোনো আপনার মনে আছে বেটার প্লেটটা সরিয়ে जी She should walk. jadi e কিন্তু উনি কিন্তু এখনো রেগুলার রেডিও প্রোগ্রাম করেন আপনারা জানেন কি না জানিনা রেডিও প্রোগ্রামে অনুগ্রহিত হারা দেবী আজ পধারে আর सब অ हमें मिला পুরানো নাট্য के कारण মে ইত্যাদি জানকারী প্রাপ্ত হি আর ওর সব সহে মিল গীতাদিকে কারণ करके और सब पूरे কাম तैयार कर रखे थे जैसा कि आपने देखा और हम बहुत বহুগ্রহ হ্যাঁ उनके और ওর সেগুর বালা দেবী জি কো প্রণাম করতে হ্যাঁ উল ভেতন যে এরকম অপরিচিত দলের মধ্যে এসে পড়ে এরকম আমার অবস্থাটা হয় আমি বলেই ছিলাম কিরকম বাড়ছে অপরিচিত নয় আপনি চলুন না দেখবেন আর এনার কথা আর এরমভাবে বলি কিন্তু মানুষ আপনি গিয়ে দেখবেন আমরা আমি যে কিছুই চিনি না কাকেই চিনি না আমি এত আনন্দ পেয়েছি আপনারা একটু জানেন আমি চান চেয়ারটা একভাবেই বসে আছেন বক্তা আপনি শুনুন আপনি বলছেন যে আমার হ্যাঁ বলেছিলেন না ওটা এই ওই যে হাউসলো ছিল আমার কোন দরকার ইন্ডিয়ান ডিকশন ডিকশন না সেটা যদি না, বাড়িতে ছিল আসলে আমার বর্গি আমি সেই আমি তো আনি তুমি পুনর্ সংগ্রহ করতে পারো আমার বন্ধু এত বেছে দিয়েছে চিত্র রাখবে কি বলবো ভদ্রাগার থেকে ভদ্রাগার আমাদের নাটক এই লাস্টটি উইল অন বাইকেল আমিatani সরু দিকে জিজ্ঞেস করব পালকে ছিল আর শোভা করেছিল আমাদের ছিলেন দিদু আর তখন ধীরেন্দ্র ছিল তিনি যে বিশ্ল সমস্যাটা তার গলায় কথা গলাটা পুরো । তাই। ছিল না তবে ওইটি বললাম যে ওর ছোট বোনা গলা শুকনো আমার গলা ভালো আছে মানে গলা একদম শুকনো